বিচিত্র জাতীয় প্রকাশ এবং আন্ধার্ভ বিদ্যাধর চারণ অপসরা আদি উচ্চ লোক নিবাসী মনুষ্য চার সংগীত সরলহরী এবং আসরিক তার শক্তি হরণ করেছে বিদ্যুৎ শক্তি কান্ধার ভগবান আমাদের ফেরত দিয়েছে এবং আরো প্রকাশমান তাৎপর্য ভালো ভগবানের সৌন্দর্য বোধ মায়ুর কোকিল এবং অন্যান্য রঙ্গ বেরঙ্গে শিল্প নিপুণ সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয় গন্ধার বিদ্যাধর আদি মানবেরা সানব্যন্ত সুন্দরভাবে জ্ঞান করার মাধ্যমে স্কে দেবতা পর্যন্ত মোহিত করতে পারেন তাদের সঙ্গীতে ছন্দ ভগবানের সঙ্গীত বোধ ব্যক্ত করে তাহলে তিনি বা নির্বিশেষ করে। তার সঙ্গীত রুচি শিল্প নৈপুণ্য এবং বুদ্ধি বুদ্ধিমত্তা যা সারা অবস্থা অবস্থাতেই অবস্থাতে অচ্ছুতটা পরম পুরুষে বিভিন্ন লক্ষণ মনুসংহিতা হচ্ছে মানব সমাজে আদর্শ আইনশাস্ত্র এবং সামাজিক জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি অনুসরণ করার নির্দেশ প্রতিটি মানুষকে দেওয়া হচ্ছে মানব সমাজ হচ্ছে ভগবানের অর্থাৎ মানুষদের কর্তব্য হচ্ছে ভগবানের জানা এবং ভগবানের সঙ্গে পাওয়া ফলে বদ্ধজীব তার শাস ভগবত চেতনা পুন উদ্ধারের সুযোগ পায় এবং তার ফলে তার জীবন সার্থক হয় হারাজ হচ্ছেন অসুর খুল সেই রূপে প্রতিষ্ঠব রয়েছে সেই বিশেষ কর্তব্য সম্পাদন যখন বাহ হয় তখনই জীবদের মধ্যে বৈষম্য সংঘর্ষের সৃষ্টি হয় কিন্তু ভগবানের সঙ্গে জীবের সম্পর্কে যখন পুনঃ প্রতিষ্ঠিত হয় তখন সমস্ত জীবের মধ্যেই এমন কি হিংসু এবং মানব সমাজের মধ্যেও পূর্ণ ঐক্য গড়ে উঠে মধ্যপ্রদেশে জঙ্গলে ঝাড়খন্ড নতুন রাষ্ট্র মধ্যপ্রদেশের জঙ্গলে শ্রীচৈতরা ও পরমেশ্বরে মহিমা কীর্তনে পূর্ণরূপে সহযোগিতা করেছিল সারা পৃথিবী জুড়ে শান্তি এবং মৈত প্রথিষ্ট কীিহচ্চ প্রকৃষ্ট পথ ওন শাখায় চক্ষুন্মিত্রীগুবে নম শ্রীচৈতন্যমোভী স্থপত ভূতলে সয়ংকা মহ্যম দাছি সপদানিত বন্দেহম শ্রীগুড় শ্রীপরকম শ্রীগুন্ন বৈষ্ণব সহগল রঘুনাথন্দম সজীব সৈত স সাবধূত ভরজন সহিত চৈতন্যদেব শ্রীরাধা পাগল ললিত শ্রী বিশ্চ হে কৃষ্ণ করুনা সন্ধু দীনবন্ধো জগদ্থে গোপেশ গোপি ক নমোস্তুতে সপ্ত কৌরি ধে বৃন্দাবি বৃষভা সুতে দেী প্রণমে হরে প্রিয় পঞ্চা ভয় কৃপা সিন্ধু রতি পাবনে বৈষ্ণবেমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য পগু নিত্তানন্দ শ্রী ফেতুক রিবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে Hare Rama, Hare Rama, Rama, রাম রাম রাম হরে হরে এই শে গন্ধাবেহ সংগীত বিদ্য উদয় খাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের গৌর বৈষ্ণব সিদ্ধান্তে কারণ গীতে দ্বারা বিশেষ করে এই কলি যুগে গীতের দ্বারা কীর্তনের দ্বারা ভগবান সন্তুষ্ট হন এবং ভগবান স্বয়ং এই নদিয়ায় এই মায়ের পরে আবার উত্তীর্ণ হইলেন এই কীর্তন প্রচার কর সেই মহাপ্রভু হচ্ছেন শ্রী শ্রী রাধা মাধব শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণন হয় এবং এই মায়াপমাতি রাধারান পৃষ্ঠতমা সেবিকা শিল ভক্তি শ্রীশই ঠাকুর এখানে আসেন এবং এখানে শ্রী গন্ধার্বিকা গিরিধারী সেবা স্থাপন করেন শিলভক্তি শ্রীশাক এই নামে গন্ধার্বিকা বিশেষ করে এই নামে শ্রী মাতৃ সম্বোধন করেন গন্ধার্বিকা মনে সকল গান ধারা বা বিদ্যা স্রোত এবং আধিষ্ঠাত্রী এই ঠাক পর্যায় শিলপ্রপাত লেখছেন যে ভগবানের সেওফা নৈপণ্যা আছে সঙ্গীত বোধ আছে এই সমস্ত গুণ আছে তো কি করে সম্ভব হয় যে ভগবান এখনো রূপ নয় সেইটা সম্ভব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 মানব সমাজে প্রকাশিত হয় এবং এই ভৌতিক সংসার হচ্ছে বৈকুণ্ঠ জগৎ এবং গোলকের গোলক জগতের বিকৃত প্রতিবিম্ব তো আমরা যেমন ওই সমষ্ট শিল্পীকলা পছন্দ করে তো সেইভাবে ভগবান সয়াম অনে অধ ধর শুদ্ধ অতি শুদ্ধ ধামে এইসব সম্ভব করে আমরা এই জগতেই ওই সমস্ত জিনিস সম্ভোগ করতে চেষ্টা করে এবং উচ্চ লোক স্বর্গে গন্ধার্বজন উচ্চত দেবতাদের জন্য কিন্তু ধামে সব সম্ভব করে আমরা এই জগতেই ঐ সমস্ত জিনিস সম্ভব চেষ্টা এবং উচ্চ লোক স্বর্গে গন্ধার্বজন উচ্চত দেবতা দেব আনন্দ কিন্তু প্রকৃত পক্ষে সমস্ত গান আমাদের জন্য দেবতার জন্য ন দেব দেব দেবা দেব ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য হাওড় উচিত এবং যেহেতু আমরা নিজে আমাদের কলুষিত অহংকার যুক্ত ইন্দ্রিয় দ্বার ওই সমষ্ট, সংগীত কলা শিল্পী ইত্যাদি সম্ভব করতে চাই জন্য আমরা এই ধামে। ছিল জনিত নানা প্রকার চেষ্টা করি সম্ভব করতে কিন্তু সেটা সম্ভব নয় কারণ আমরা ভগবানের অংশ এবং আমাদের সকল নিজে হাওড় উচিত নয় যা সম্ভব নয় শক অপ্রচেষ্ট ভগবানের আনন্দের জন্য হাওয়ার উচিত তো গন্ধার্বজন এই পৃথিবীতে সংগীত করে এবং তার থেকে মানে ওই সাধারণ শুনে সাধারণ লোক সাধারণ আনন্দ পায় এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ পায় কৃষ্ণ হচ্ছেন অসাধারণ অলৌকিক কৃষ্ণ ভগবান এই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 দেবকি পুত্র দেবকি কি পুত্র হয়েছে তার কি অর্থ দেবকি হচ্ছে এক সাধারণ মহিলা এবং তার গর্ব থেকে কৃষ্ণের জন্ম হল তো সে তো প্রমাণ যে কৃষ্ণ হচ্ছে এক সাধারণ ব্যক্তি কিন্তু অবজানন্দীমূ মানুসিং নমাশ্রিত ভরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম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 ভগবান কৃষ্ণের তাই মাদেশ্বর কখনো মনে করে না যে এই শিশু হচ্ছেন ভগবান মনে করে আমার শিশু কৃষ্ণ তো খুব দুষ্ট আছে এবং বল এবং সব ওই ব্রজ বালক বলে যে কৃষ্ণা মাতি খায় কৃষ্ণ মাতি খাচ্ছে তো কৃষ্ণ আশিকা কয় মাতি তো খাইনি। তারা এই সব বলেই কিন্তু সে ঠিক নয় তো মুখ খুলেও আমি দেখব মুখেই মাটি আছে শ্রীকৃষ্ণে মাটি দেখাচ্ছে মাটি নাই ভূমির আপনায় বুধিয়ার এই সব কিছু যা জগতের মধ্যে আছে মাঝে সৌদিকে দেখাচ্ছে তো আমরা মনে করি যে শ্রীকৃষ্ণ জগতের মধ্যে আছে কিন্তু প্রকৃত পকেই কৃষ্ণ বিতরেই জগত আছে এবং কৃষ্ণ জগতে ভিতরেও আছে এবং আমরা সাধারণ বুদ্ধি দ্বারা এই সমস্ত বুঝতে না। কিন্তু গ্রহণ হবে যে কৃষ্ণ সব কিছু করতে পারেন যা আমাদের জন্য সম্ভব নয় এবং শ্রীকৃষ্ণের সেই রকম সামর্থ না হতো তো তিনি ভগবান হতেন না এবং ভগবান যদি সব অসম্ভব কার্য করতে পারতেনা তো ভগবান না তো কোন ভগবান হতো আমরা যদি মনে করি যে ভগবান মহান আছে তো আমি ও মহান আমি এক ফুট লম্বা সেই দুই ফুট লম্বা সেই ভগবান তো সেই রকম মাপ করা হচ্ছে মায়া মানে আনেয়া আনে মায়া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 এই অচিন্ত শব্দ খুবই গুরুত্বপূর্ণ মানে কি যা আমাদের চিন্তা দ্বারা সম্ভব নয় যে আমাদের কল্পনা আছে সেইটা অচিন্ত তো মহাভারতে এই বাক্য আছে যে অচিন্ত বস্তু অচিন্ত বিষয় আছে সেটি শুধু গ্রহণ করতে হবে এবং সেই অচিন্ত কিভাবে অচিন্ত সেই প্রশ্ন করলে আমরা অচিন্ত বস্তু বুঝতে পারি না অচিন্ত মনে অচিন্ত তো অচ্ছিন্ত এই শব্দ পরে ভাষা দেওয়া সম্ভব নয় কারণ সেটা অচিন্ত মনে কৃষ্ণ জন্য সবকিছু সম্ভব হয় সেটা গ্রহণ সেটা যদি আমরা যদি গ্রহণ করি তাহলে সেই অন্তু আমাদের চেতনা মধ্যেই প্রকাশিত হবে তা কৃপা নামাদি শ্রীকৃষ্ণ নাম আদি নববে গ্রাহ ইন্দ্রিয়ায় শিবোন্মুখী হিজি বাদ স্বয়মএর কৃষ্ণকে আমরা ধরতে পারি না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 তো সেইটা গ্রহণ করতে হবে যে শ্রীকৃষ্ণে সবকিছু করতে পারেন এবং ওই রকম শ্রদ্ধা সহকারে আমরা যদি ভক্তি ভক্তিপূর্ব নাম কীর্তন শ্রবণ কীর্তন ইত্যাদি করি তাহলে শ্রীকৃষ্ণে কৃপায় আমাদের হৃদয়ের মধ্যে নিজেকে প্রকাশ করবে তো কৃষ্ণ হচ্ছেন অসীম এবং আমরা অতি সীমিত তো এনি অসীম এবং আমরা সীমিত আমাদের দ্বারা আমরা কিভাবে অসীম বস্তু শ্রীকৃষ্ণকে বুঝতে পারি সেটা সম্ভব নয় কিন্তু কৃষ্ণের জন্য সব কিছু সম্ভব আছে সেই জন্য ইনি অসীম হলেও আমাদের সীমিত বুদ্ধিতে প্রকাশিত হতে পারে তার কৃপায় আমাদের বুদ্ধি খুব কম খুব সীমিত হলেও তার ক্ষমতা হত্যা পারে যদি ভগবান শ্রীকৃষ্ণা আমাদের কৃপা দেন তো শ্রীকৃষ্ণা আমাকে তা কৃপা কিভাবে দেন যাতে আমরা তাকেই বুঝতে পারি বিশেষ করে এই শ্রীমদ ভাগবতের দ্বার এই শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের অপরূপ প্রকাশ, এই শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণ সেই শ্রদ্ধা যদি থাকে তাহলে আমরা শ্রীমদ ভাগবতের প্রতি পৃষ্ঠায় প্রতি শ্লোকে প্রতি পদে প্রতি অক্ষরে শ্রীকৃষ্ণা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 সাধন করার জন্য আমরা এসেছি শ্রীমদ ভাগবত থেকে আমরা অতি নিবিড় বৈষ্ণব সিদ্ধান্ত বুঝতে পারি শুধু শ্রীমদ ভাগবত নয় সেই শ্রীমদ ভাগবত মহাত্ম সেবা সঙ্গেই হতে হবে এই শ্রীমদ ভাগবত শুনতে হবে মহাতের থেকে এবং মহাত্ম সেবা করতে হবে শৃঙ্ নষ্ট প্রয়েশু অভদ্রেশ নিত্যম ভাগবত সেব ভাগবত শ্লোক ভক্তি ভি ভি নৈষ্ঠিক সম্ভব হয় নষ্ট প্রয়ু অভদ্রেশু হ যতক্ষণ পর্যন্ত মনে মধ্যে অভদ্র থাকে অভদ্র মনে অনর্থ কাম ক্রোধ লোভ ইত্যাদি এইসব কাম ক্রোধ লোভ ঈশ্বর আমি কৃষ্ণের থেকে ভিন্ন আমি কৃষ্ণের থেকে বড়দের মধ্যে সমস্ত অনার্থের মূল কিন্তু শ্রীমৎ ভাগবান বা বা শ্রবণ করলে আমরা আস্তে আস্তে বুঝতে পারি না ভালো হয় আমরা যদি শুরু থেকে বুঝতে পারি যে আমি প্রভু নয় আমি প্রভুর দাস এবং তার হচ্ছেন কৃষ্ণ তিনি হচ্ছেন রাধানাথ রাধা কৃষ্ণ হচ্ছেন পরম সত্য তো এই সমস্ত কথা শুনলে এবং শ্রদ্ধাযুক্ত হয়ে হৃদয়ের মধ্যে গ্রহণ করলে হঠানো হয় নষ্ট প্রয় নিত ভাগবত নিত্য ভাগবত শৈব হবে নিত্য মানে প্রতিদিন না সদ ভগবৎ শৈব করতে হবে তো দুই প্রকার ভাগবত আছে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 অবতা তো এই ভাগবত হচ্ছে ভগবান গ্রন্থ রূপে সেই জন্য ভাগবত বলে আরেকটা প্রকার ভাগবত আছে ভগবানের ভক্ত ভক্তিবর্ষা ভাত্র তো এই দুই প্রকার ভাগবতের সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হন এই হচ্ছে আরাধন ভগবতী দেবী তার পতি মহাদ শঙ্কর থেকে জিজ্ঞাসা করিয়াচ্ছিলেন কি আমি জগতের মধ্যে অনেক রকম উপাসনা দেখি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 তিনটি শব্দ আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ মানে যার সঙ্গে কোন তুলনা নেই সার্বোপরি কিন্তু তার থেকে আরো বড় আছে এবং তার থেকে আরো বড় আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম উপাসনা হচ্ছে থেব থা মানে যা বিষ্ণু ভগবানের সম্বন্ধে আছে তা প্রিয় বস্তু তো ভগবান যে সাধু না জানান কি আমার হৃদয়ে কি আছে ভগবানের হৃদয় আমরা অনেকবার শুনেছি যে ভক্তি হচ্ছে উপায় ভগবানকে প্রাপ্ত করার জন্য তো ভক্তি কি ভক্তি হচ্ছে প্রেম অর্পণ সেটা হৃদয়ের ব্যাপার সেটা শুধুমাত্র পূজা নয় সেটা ভগবানের হৃদয়ে প্রেম দিয়ে সংস্পর্শ কর তো ভগবানের হৃদয়ের মধ্যে কি আছে আমরা কিভাবে ভগবানকে তোষণ করতে পারে তো ভগবান স্বয়ং কহিলেন যে সাধু নাম হৃদয় হৃদয়ে হচ্ছে সাধুজন মানে আমাদের ভক্তজন এবং আমি কি আমি কে আমি সাধু সাধুদের হৃদয় আমি আমার ভক্তদের হৃদয়ে অবস্থান করে এবং আমার হৃদয়ের মধ্যে আমার ভক্তগণ আছে কেন কেন না আমার ভক্তজন আমা চারা আর কিছুই জানে না এবং আমি আমা ভক্তদের থেকে আর কিছু জানেনা তো এই জন্য ভগবানের সেবা করে থেকে ভগবানের ভক্তরা সেবা করা উত্তম তো কিভাবে আমরা ভক্তদের সেবা করতে পারি কিভাবে আমরা তাদের আনন্দ বর্জন করতে পারি কারণ ভগবানের ভক্তরা তাদের স্বাভাবিক আনন্দ রয়েছে কারণ তারা সবসময় ভগবানের চিন্তন করেন ভগবানের নাম কীর্তন করেন ভগবানের স্মরণ করেন তো তারা আনন্দ দিয়ে পরমানন্দ প্রেমানন্দ কৃষ্ণান কৃষ্ণ প্রেম দিয়ে সম্পূর্ণ আছে তো কিভাবে তার সেই করতে পারি তারা তাদের আনন্দ বর্ধিত হয় যদি অনেরা ও কৃষ্ণ ভজন তো আমরা ভক্তদের সেবা করতে পারি তাদের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ সেবা কর এবং সেই কৃষ্ণ সেবা আরম্ভ হয় সেই রকম মহাভাগের শ্রীমুখ থেকে এই শ্রীমাদার মাধ্যমে তো শ্রীমৎ ভাগবত থেকে আমরা শ্রবণ করতে পারি যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং সেইটা কারো নিজের না নিজে দাবি নয় সেটা সমস্ত শাস্ত্রের চরম সিদ্ধান্ত যেমন এই শ্রীমদ ভাগবতের এই শ্রীমদ ভাগবত হচ্ছে চরম শাস্ত্র নিগমকল্প তো গলিতম ফুল এই বেদকল্প বৃক্ষে ফ্কা সুমধুর ফল আছে এই শ্রীমদ্ ভাগবত এবং এই বলা হয়েছে ভগবান কৃষ্ণ গুণগান করেছেন দেবতা উপরে। দেবতা অতীত ইনি হচ্ছেন স্বয়ং ভগবান তো এই সমস্ত সিদ্ধান্ত আমরা শ্রীনাথ ভাগবত থেকে শ্রবণ করি এবং শ্রীনাথ ভাগবত শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শুনতে হবে সুরূপ দামদাগর স্বামী মহাপ্রভুর মুখ্য অনুচা এই বিভ্রান্ত বেঙ্গলী কবিকে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 এই কবিত্ব মধ্যে তো বাঁকা নৈপুণ্যতা হলেও অনেক ভুল ত্রুটি হচ্ছে কারণ এই ব্যক্তি এই কবি সিদ্ধান্ত অভিজ্ঞ তো সিদ্ধান্ত জানে না তো সেজন্য ওই সুরূপ দামগর স্বামী ওই কবিকে কে তিরস্কার করে তাকে তার মঙ্গলের জন্য আদেশ দিয়েছেন তো যাও ভগবত পড় ভগবতের স্থানে তুমি ভাগবত পড়ছ কিন্তু নিজের মনগর কল্পনা জল ভগবত কথা বৌদ্ধ নয় এই ভাগবত কথা সেই বন মুখ ভক্তদের শ্রীমুখ থেকেই শুনলে আমরা এই শ্রীমৎ ভাগবতে নিভিয়ে সিদ্ধান্ত বুঝতে পার্ভব নয় তো শ্রীমৎ ভাগবত ভক্তদের থেকে শুনতে হবে ভক্তদের থেকে শুনলে এই সমস্ত গুহিয়া মারমা যে সাধারণ পণ্ডিতে অবৈধ হয় আমরা বুঝতে পারি পান্ডিত দ্বারা ভাগবত বুঝে সম্ভব নয় অবশ্যই ভাগবত হচ্ছে ব্যাসীম ভাগবত হচ্ছে তা প্রধান প্রধান তো এই শ্রীমৎ ভাগবত হচ্ছে এই হচ্ছে সমস্ত বেদের খনি এবং সমস্ত বেদের উম রূপী গ্রন্থ কিন্তু সাধারণ পাণ্ডিত্যের দ্বারা ভাগবত বুঝে যাবে কৃপাদান এবং সেই কৃপা আমরা লাভ করতে পারি আমরা যদি হচ্ছে পান্ডিত চরমস্ত এই হচ্ছে সমস্ত বেদেয়া খনি এবং সমস্ত বেদেয়া উম রূপী গ্রন্থ কিন্তু সাধারণ পাণ্ডিতের দ্বারা ভগবত বুঝে যাবেন কৃপাদ এবং সেই কৃপা আমরা লাভ করতে পারি আমরা যদি শ্রদ্ধাযুক্ত হয়ে এবং শরণাগত হয়ে নম্র ভাবে বিনম্র জ্ঞানে প্রয়াস বলতে এবং ভগবানের শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে এই সমস্যা গুহিয়া শ্রবণ করি এবং শ্রবণ করা মানে অন্য মনস্ক হলে আমি ঠিক মতো না সাধারণ বিষয়েও আমরা যদি অন্নমনস্ক হই তো ঠিক কিছুই বুঝতে পারব না তো সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকেই বলেন উম মায় আসক্ত মানে তো প্রথমে মন শ্রীকৃষ্ণে চরণে রাখতে হবে তো ভজনে অরম্ভ হচ্ছে শ্রীমৎ ভাগবত শ্রবণ করা এবং এই শ্রীমদ ভাগবতে অনেক গুহিয়া অর্থ আছে যেই ঠিক মত অক্ষরে স্পষ্টবান মানে সাধারণ রুবিতে স্পষ্ট হয় না মানে যা লেখা আছে সেই সাধারণ বুদ্ধি দ্বারা আমরা ঠিকমতো বুঝতে পারি না সেই আমি ওই এই প্রবচনে রমবাই বলেছি যে এই শ্লোকে গন্ধাবে উল্লেখ আছে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 সেই শ্লোক থেকে হম অনায়ারাধিত নূনম ভগবান হরির ঈশ্বর অনেক ইঙ্গিত আছে কিন্তু স্পষ্টভাবে হচ্ছে না তো যাতে আমরা সুস্পষ্টভাবে এই ভগবত বুঝতে পারে তো সেই সেজন্য বাবার শ্রবণ করতে হবে এবং বা প্রার্থনা করতে হবে যে এই শ্রীমাদ ভগবানের থেকে শিবঙ্গ ক্ষয় তো সম্ভব হবে অন্যতা নহে তো অনেক কিছু বলতে চাইছিলাম তো শুরুতেই রাধা সম্বন্ধে বলেছে এবং তার সম্বন্ধে অনেক কিছু বলার ছিল কিন্তু প্রসঙ্গে আমি অন্য কথা বললাম এবং প্রশ্ন আছে ভাগবতের লক্ষণ কি ভক্ত ভাগবতে কি লক্ষণ আমি উত্তরে বলতে চাইলাম যে ভগবতের লখন হচ্ছেন নিত্যানন্দ প্রভু লখন নিত্যানন্দ প্রভুর রূপে এই কলি যুগে আসছিলেন কিন্তু আপনার প্রশ্ন আলাদা শুধু ভক্তদের লক্ষণ আছে যে তারা সবসময় ভগবত কথা বলেন সেটা এক মুখ্য লক্ষণ এবং সিদ্ধান্ত বিরোধ বলে না তার মুখে সবসময় সিদ্ধান্ত অনুকূল হরি কথা নিঃসৃত হয় সেটা মুখ্য লক্ষণ যে একই প্রশ্ন পাশ্চাত্য দেশে খুবই প্রসিদ্ধ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 সদাইবা হার কথা ছাড়া অন্য কিছু বলে না সেটা মুখ্য লক্ষণ আরো অনেক লক্ষণ আছে চৈতন্য মহাপ্রভু ছাব্বিশ লখন বর্ণনা করেছেন এবং আসলে অসংখ্য গুণ আছে কিন্তু মুখ্য আছে যে তিনি সদাইবা হাড়ির সম্বন্ধ কথা বলেন এবং হারি সেবা করেন আর তার জীবনে আর কোন উদ্দেশ্য নেই কৃষ্ণার্থে আকিল চেষ্টিত এই ঘন্টা কাল কথা বলা দরকার আছে কিন্তু আজকে এই সময় নাই হরে শিলভোব কী জয়ী শি রাধা মাধব আষ্ট শখি গনী জয় শ্রী ফলাদ সিংহ কী জয় শ্রী